সাতক উপজেলা পোলামা ঐক্য পরিষদের উদ্যোগে আয়োজিত শরীয়তের মানদণ্ডে মাঝহ শীর্ষক আজকের এই মহতি সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি দিগার ফরেতাজ সেরেতাজ বুজরগানুদ্দিন অলামায় কারাম এবং সর্বস্তরের তৌহিদী জনতা আসলে সময় খুব অল্প বিষয়বস্তুটি খুবই গুরুত্বপূর্ণ মৌলিকভাবে আজ থেকে পাঁচ দশ বছর আগে এই বিষয়টি নিয়ে আলোচনার কোনো প্রয়োজন ছিল না প্রয়োজন ছিল দশ বছর আগেও আমাদের বাংলাদেশ থেকে असंख्य मानूष हज करते जित असंख्य मानुष सऊदी सह मध्यप्राच्यर प्रवसी छुरा मस्जिद मद्रासा मुसल्ली मने वस्वासा सृष्टि करतना दस बसर आगे आपको व्यक्ति देखी नाई जरात मधब माना हराम मानती दस बचर आगे देखे दस बसना सूतरा जरा प्रवक्ता तबीर जमाना थे आम कथा बुझे नहीं मजहब माना हराम मधब मान पूजा মানে মুশ্রেক তাকলিফ করা এই বকবাস দশ বছর আগে নবীর জমানা থেকে ফেতনা থাকলে দশ বছর আগে শুরু হয় পরিষ্কার বোঝা গেল এই ফেতনা এই ফেতনা নবীর জমানা থেকে ছিল না এদেশের জমিনে যেদিন থেকে ইসলাম এসেছে সেদিন থেকে ছিল না এটি নতুন বেদাতি ফেরখা এটা পরিষ্কার কারণ এই উপমহাদেশে ইসলাম এসেছে ওলামায় আহনাফের মাধ্যমে সেই ফিলজি বংশের মাধ্যমে সেই দাস বংশের মাধ্যমে সেই গজরি বংশের মাধ্যমে সেই তগলুক বংশের মাধ্যমে সেই ঘুরি বংশের মাধ্যমে সেই মুঘল বংশের মাধ্যমে এই উপমহাদেশে ওলামায় কেরাম এসেছেন পীর এসেছেন মশাই এসেছেন তারা এসে এই উপমহাদেশের পত্তরিকতায় নিমজ্জিত মাথা যারা ইসের সামনে মূর্তির সামনে নামিয়ে দিত সেই সকল মাথাগুলোকে ইংরেজ আসার আগে এই উপমহাদেশে মাঝহব মানা হারামিফ হানাফি মাজহব মানলে ওই ব্যক্তি মুসরে मेर सन्तानता देखा इंगरेजरा इसे जिबाइट रोज पारस्परिक विवाद सृष्टि तरीपत्य विस्तार करो ये थिरी वास्तवय कर सृष्टि कर फिर हलो ला मजबाबी फिर सब चयंकर पवित्र मस्जिद प्रेक्षापट राज दल लिए रास्त मारामी असंख्य है खुना खून कस्जिदे से एक कथारे दाणा रिद्र राष्ट्रपति समाज स्तर मेथर दाड़ी अल्लाहर शाही दरबारे जगह द्वंद विवाद जी ना ये एकम्र प्लाटफर्म कोस बड़ी अफसोस আজকে আমাদের ওই একতার নিদর্শন ঝগড়ার নিদর্শনে পরিণত হয়েছে আমাদের মসজিদ গুলোকে ঝগড়া ফাঁসাদের আখড়া বানানো হয়েছে সারা বছরে মাত্র দুইবার ধনী দরিদ্র সবাই মিলে আমরা ঈদের নামাজ পড়তে যাই সেই ঈদের নামাজও ছয় তাকবীর আর বারো তাকবীরের ধোঁয়া তুলে ঈদের আনন্দ অনুষ্ঠানকেও বিবাদের আখড়া বানিয়েছে বড় লাগে তখন যখন জানাজার সময় শত্রু তার শত্রুতা বলে যায় শত্রু তার পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির দাঁড়িয়ে যায় কিন্তু রানী ভিক্টোরিয়ার সৃষ্টি এই লামাধাবি গোষ্ঠী এসে সেই জানাদার নামাজেও চুরায় পাতহা পড়া হবে কি হবে না এই মশালা নিয়ে জানাদার সামনে রেখে বিবাদ সৃষ্টি করতে थाई जरूरी सामने रेखेजमाषद आजकल महती सेमिनार आयोजन कर तर मन दुआ करी अल्लाह रब्बुल तरफ मेहनत के कबल कर विषय वस्तु जीतु शरियत मानदंड कलम सुरे नेशम्बर जो आयात कर आलम शुने रब्बुल आलमीन तीन धरण सत्ता के আল্লাহকে অনুসরণ করো এখন মুসলমানরা সবাই স্বীকার করে নিল যে আমরা আল্লাহকে মানি আমরা আল্লাহকে মানি না সাথে সাথে সৃষ্টি হলো তারা বলে যে আল্লাহ হচ্ছে বলে দিল ইলিল্লা আলিল্লা আল্লাহকেই মানি কোন নাম নবী হলেও মানি না সাহাবি হলেও মানি না মুস্তাহিদ হলেও মানি না এই দাবি করার সাথে সাথে এখন চিন্তা করলো যে দাবি তো খুব জঘন্য নামটা ভালো রাখা দরকার এই জন্য নাম রাখলো আহলুল নাম কি আহ নামটা শুনতে খারাপ লাগে নামটা শুনবেন না দাবি করলো আল্লা মানি আল্লা নির্দেশ মানি আল্লাহলুকুক এরাই মনকিরিনী দ এই সকল ব্যক্তিরা নিজের নামকে আহলে কোরআন রাখার সাথে সাথে আহলে কোরআন কোরআন বিষয়ে যারা কোরআন বিষয়ে বিশেষজ্ঞ তাদের ব্যাপারে যেই সকল ফজিলত বলেছেন ওই সকল ফজিলত চুরি করে নিজের নামে লাগিয়ে বলে নীকার করলো নবীর হাদিস কে নাম রাখলো আহলে কোরআন তুই আহলে কোরআন দলটা এবং মখলুকের মাঝে বিভাজন করে তার দলের নাম রাখা আল্লাহ এর পরে নির্দেশ দিয়েছেন মঞ্চে বুঝেন তো আপনার শুরুতে শাহ শুরুতে কি সৌদি দুই দিন ধরে ঘুরে এসে মাঝখানে বিন লাগায় বিন বিন লাগানো আমাদের উপমহাদেশের পরিবেশে না এটা সৌদির পরিবেশে খারাপ না এটা কথা গ্রহণযোগ্য ওরা কি বললো ওরা এসে ওরা বললো আমরা নবী মানি এই বিভাজন অস্বীকার করে ফিক, দলের নাম হচ্ছে মূলত মুনকিরিনে ফেক কিন্তু এই ধোকাকে प्रतारणा के लुकानुरान दल उबीर मजे विभाजन तयीता अस्वीकार कर आल्लाम के অনুসরণ কে করে নাম আমরা বলি আমরা এক নম্বরে আল্লাহ রব্বুর আলমিনকে মানি দুই নম্বরে আমরা মানি তিন নম্বরে আল্লাহ যেহেতু নির্দেশ দিয়েছেন এই জন্য আল্লাহর নির্দেশ পালনার্থে মুস্তাহিদের অনুসরণে আমরা আল্লাহ সহজ সংজ্ঞা হলো দেহী রহমতুল্লাহ বলেছেন রিবায়তী দর্থে দিরায়তাল সহজ বাংলায় বললে শরীয়ত বিশেষজ্ঞের পথ নির্দেশনায় আল্লাহর আল্লাহ যেহেতু আমি জানি না এই জন্য শরীয়ত বিশেষজ্ঞের পথ নির্দেশনায় শরীয়ত মানি আল্লাহ যেমন নামাজের মাঝে আমরা ইমামের অনুসরণে সেজদা করি কাকে। किंतु बाह्यिक भावाम सेजदा दी सेजदा दी से इमाम रुकू कर ले रुकु करी एदी अपने पंडित जो इमाम तो सरसि के रुकु कर आल्ला केजदा कर और मुसल्लि इमाम रुकू कर ले रुकु देजदा कर लेजदा दे सुतरा इमाम नाम आल्ला मुसल्ल नाम इमाम আমরা কি বলবো ইমাম সরাসরি আল্লাহকে রুকু করে আল্লাহকে সে কথা ঠিক মুসল্লি ও আল্লাহকেই রুকু করে আল্লাহকেই সেজ করে তবে বাহ্যিক ভাবে ইমামের অনুসরণে তাকলে আল্লাহকেই রুকু করে আল্লাহকেই আমরাও ইমাম আমরা আলাই এর অনুসরণে মূলত আল্লাহর শরীয়ত মানি শরীয়ত মানি কাজ ইমাম আবু হানিপার খোদার কসম করে বলি ইমাম আবু হানিপা রহমতুল্লাহে আলাই এর কোন কথা যদি আমরা মানি ইমাম আবু হানিফাকে সারে ও কেনাম জানেন बरियत विषय अभिज्ञ व्यक्ति मानी आल्ला তো তাকলিদের উপরে কয়েকটা কথা সবচেয়ে বড় ধোকা দেয় এই তাই বল না আসলে এই আহমদ গুলি মৌলিকত্ব এবং তাকলিদের মৌলিকত্ব জানি আমি চেষ্টা করবো অল্প সময়ের মাঝে এই বিষয়টা পরিষ্কার করার জন্য আসলে সব কারু কারুতে ব্যাপার যায় আমরা ইমাম আবু হানিপার অনুসরণে আল্লাহর শরীয়ত মানে কি মাসালায় বুঝবেন আপনারা কি মশালায় এজতেহাদি মাসালায় হুজ্জাতুল লাই ফিল আরদ মুহাম্মদ আবিন সাদর উকারবি রাহমাতুল্লাহি আলাইহি তাকলিদ এবং মাযহাবের একটা সংজ্ঞা করেছেন বিশাল বড় যাদের ফাতা করম আছে তারা লিখে নিতে পারেন আমিন সাদর রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে তাকলিদ কাকে বলা হয় তিনি বলেন মাসা এলে ইজতিহাদিয়াতে গায়রে মুজতাহিদ ব্যক্তি এমন মুজতাহিদের মুফতা বিহা মাসাইলকে দলিলা মেনে নেওয়া যার মুজতাহিদ হওয়া দলিল দ্বারা প্রমাণিত এবং তার মজহুলন অর্থাৎ শাখাগত এবং মূলনীতিগতভাবে সংকলিত হয়ে মুকাল্লিদ ব্যক্তি পর্যন্ত লালমানের বিষয়ে বহস আমি বললাম তাকলিতে বিষয়ে তো বহস করবো না আমরা কারণ তাকলিফ মানে এর বা অনুসরণ তো অনুসরণ তো ভালো মানুষের অনুসরণ হতে পারে খারাপ মানুষের অনুসরণ হতে পারে না তা আমরা কি খারাপ মানুষের অনুসরণকে ওয়াজিব বলি আমরা বলি ব্যক্তি ব্যক্তি মুস্তাহিদের অনুসরণ করবে গায়ের মুস্তাহিদ ব্যক্তি মানে অনভিজ্ঞ ব্যক্তি অভ্য ব্যক্তি শরীয় বিষয়ে প্রাপ্য ব্যক্তির তাকলিপ করবে এইটা ওয়াজিব নাকি যাত্রার তাকলিপ করা আমরা এখন ওরা যেখানে আসছে ইহুদিদের তাকলিফ করতেছে ইহুদিদের মানুষের কাজা লালিকা আবাহ মশ বলতে যা আমরা যা করছে আমরা তাই করব তো আমরা সব বিষয়ে তাকলিফ করি সবার তাকলিত করি আমাদের বিষয় হচ্ছে গায়রা মুস্তাহিদ ব্যক্তি মুস্তাহিদের সেই কসম ভাঙবে না পুরানিমের পূর্ণাঙ্গ জহিরা কুটিবার পরে শেষ করলেও এই তাকলিদের বিপক্ষে একটা আয়াত পেশ করতে পারবে না কিন্তু অনুমান লেখতে আমরা গল্প করে ফেলি যাই হোক যে কথা বলতেছিলাম তো আমরা তো আমিও আপনাদের সাথে আপনাদের মতো ছাত্র আমার সাথে মজা করতে হবে এখন প্রশ্ন হল বলতেছি মানে যেই মাসালা কোরআন আদিতে আসে নাই যেই মশালা পরিষ্কার শব্দে মনসুসে কোরআন এবং হাদিসে যেই মাসালা আসে নাই সেই মশালায় আমরা অসংখ্য বার করেছি আয়াতের মাঝে আল্লাহ বলতেছেন নিশ্চয় মদ জুয়া এবং প্রতিমা এবং ভাগ্য নির্ধারক স্বর এই সব কে পদ শব্দ এখন মদ কাকে বলে যুগে মদ বলা হতো যেই যেই মদটাকে আঙ্গুর দিয়ে বানো হতো অথবা কি মদ বেরিয়েছে শ্যাম্পেন বেরিয়েছে ভাঙ তারপরে গাঁজা আরো কত কিছু আমরা নামও দাঁড়ি না এই সবকটি মদের মাদক দ্রব্যের নাম সহকারে কোরআানে এখানে বলে না कुंटा कुंटा कुंटा चल, कुंटा ए मदकद्रव्यर मजे पड़े और कोा आल्लाटा नापाकोले कौन के बोलें नाई सबकोटी नाम उल्लेख कर निषिधता बनाए जकल माधकद्रव्य नाम उल्लेख कर निषिद्धता आसे नाई सकल अस्पष्ट विषय गायर मनसूस विषय क्षेत्र इमाम विशेषज्ञरणे आल्लार कुरान निर्देश मानी হাদিসের মাঝে নবী বলতেছেন যদি কোন জুবাব বুঝবেন যদি কোন তোমাদের কারু পান পাত্রে দিবা কেননা নবী কারণ বলেছেন তার এক ডানায় রোগ থাকে আরেকটা ডানায় চিকিৎসা থাকে আর হে গায়ের এই জন্য কি করে একসাথে ডুবে সমান সমান হয়ে গেল না ওই পানি যেহেতু নবী পান করার অনুমতি প্রদান করেছেন তাহলে বুঝা গেল মাফি পানিতে পড়লে পানি না বিভিন্ন সূত্র সংকলিত করে पानी हुकुम की बस तुम्हें हादिस शी हादी এই হাদিসের মাধ্যমে বোঝা যায় তোমার পাত্রে যে তোমার পাত্রের পানি না পাকি বি মানুষ এসে উপস্থিত ওই হুজুরে হুজুর গতকাল আমি মাখন রেখেছিলাম সেই মাখনের মাঝে ভীমরুল পড়ে মরে গেছে এখন আপনি তো পানি দেখে দিয়েছিলাম সেই পানির পাত্রে পিঁপড়া পড়ে পিঁপড়া মরে গেছে আমার পানির পানি পাক কি না পাক উদুর একটু হাদিস শোনায় বলে দেন মহাদির সাহেব তখনও চুপ মহাদ্রিস সাহেবের মুখে কোনো খেপা এক ও শোনায় না এই জন্য কার উপরে খেপা মহাদিসের উপরে এরকম খেপা কিন্তু আমাদের উপরে আছে এক এলাকায় চৌধুরী চৌধুরী এলাকা চৌধুরী এলাকা আছে না ওই চৌধুরী এলাকার সবাই চৌধুরী সব চৌধুরীর মাঝে আবার এক চৌধুরী ছিল যার নাম ছিল চৌধুরী টুনিয়াধুরী চৌধুরী টুনিয়া আবার নিয়মিত নামাজ পড়ে তো প্রত্যেক দিন চিন্তা করে আজকে চৌধুরী আইদ আর ইলিয়াস তিন চৌধুরীর নাম বলছে এখন চৌধুরী টুনিয়া চিন্তা করে মাস গিয়ে বছর যাওয়ার কাছাকাছি হুজুরে সাত টানা ঘুরতেই কত চৌধুরীর নাম কয় কিন্তু আমি চৌধুরীর নাম আজ বছর শেষ হইতে গেল কিন্তু একদিনও এই জন্য ওই চৌধুরী টুনিয়া কার জিনিস যেখানে নাই সেই জিনিস সেখান থেকে জানতে চাওয়া এইটা কার মতো ক্ষিপ্ত হওয়া চৌধুরী টুনিয়ার মতো না আপনাকে এসে বলবেশালা কোরআন থেকে না দেখাইতে পারলে যারা আপনার উপরে ওলামায় ক্যারামের উপরে ক্ষিপ্ত হয় ওই ক্ষিপ্ত হওয়াটা চৌধুরী টুনিয়ার মতো আহমকি মার্কা ক্ষিপ্ত হয় যেই জিনিস কোরআনে নাই সেই জিনিস কোরআন থেকে না আমি কয় মন দে তুমিও তো দুই মন ধ তাহলে আপনি সাতানা ঘুরতে সব চৌধুরীর নাম করৌধুরী বছর যায় আমিও একই ধান না আমি চৌধুরী চুড়িয়ার নাম না করি তাহলে আমার চাকরি তো হুজুরের নামাদের মধ্যে ওই সুরা ওই রুকু শুরু করেছে যে রুকুর মধ্যে নবীদের নাম বেশি এতদিন পর্যন্ত সামাজিকতা থেকে বাই করে রাখছিলেন আজকে সামাজিকতায় ঢুকাইছেন দুই মন দাঁড়ালো বেশি দিন তো যাই এই চৌধুরী টুনিয়ার মতো যেই মশালা যেখানে নাই যেই সকল গ্রন্থকে আল্লাহ রব্বুর আলমী নির্দিষ্ট করে দেন নাই নবীও নির্দিষ্ট করে দেন নাই যে শরীয়তের সমস্ত মশালা এই কিতাবেই থাকবে এই পোহারিতেই থাকবে এই আবুদাউদই থাকবে এই নাসাইতেই থাকবে এই তির্মিতেই থাকবে এরকম শব্দ উল্লেখ করে আল্লাহ এই কিতাব থেকে দেখিয়ে দেন না দেখাতে পারলে চৌধুরী চুরিয়ার মতো কি মারা ক্ষিপ্ত ওই সকল ওই রকম ক্ষিপ্তরা হয় না যে মাসালা বহারি থেকে দেখেন না তো ওই সময়কার ছিলেন মহাদ্দ সাহেব বললেন যে দেখো বাবা হাদিসের সনদ এবং তার মতন এইটা বলার যোগ্যতা আমার আছে কিন্তু এর অন্তর্নিহিত এর গভীরের অর্থ খুঁজে বের করে এর ভিতরের অন্তর্নিহিত অর্থ বের করে এর হুকুম বলে দেওয়া সমস্ত মশাইলের বিধান বলে দেওয়ার মতো ইস্তেহাদ বিধান বলে দেওয়ার মতো ইস্তেহাদি যোগ্যতা আমি মহাদ নাই চলো বর্তমান জমানায় এখন ইমাম আবু হানিফা বেঁচে আছেন যিনি শুধুমাত্র হাদিসের মতন জানেন না বরং মতনের সাথে সাথে এর ভিতরের অন্তর্নিহিত অর্থ জানেন সেই ইমাম আবহানিবার কাছে তারা সবাই মিলে ইমাম আবহানিবার কাছে আসলেন ইমাম বলে এক আবুানিবার সময় কমে গেছে কারিমের এক আয়াতে আল্লাহ রব আহমিন যেই রক্ত প্রবাহমান প্রবাহিত রক্তকে নাপাক বলেছে প্রবাহিত রক্ত কি আর এই হাদিসের মাঝে রসুলি করিম সালাম মাসি পরলে আমরা দেখি প্রবাহমান রক্ত সুতরাং বোঝা গেল যে সকল প্রাণীর শরীরে প্রবাহমান রক্ত নাই সেই প্রাণীর নাম মাসি হলেও ওই প্রাণী নাপাক হবে না ওই ওই ওই প্রাণীর নাম মশা হলেও ওই পানি না পাক হবে না ওই প্রাণীর নাম ভিমরুল হলেও ওই পানি না পাক উসুল হলেও তার গায়ে প্রবাহ মান রক্ত আছে কিনা তাহলে ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলী কোরআন এর আয়াত এবং এই হাদিসকে সামনে রেখে পৃথিবীর অসংখ্যে সমাধান করে দিলেন এর নাম মুস্তাহিদ এর নাম কি যিনি এক হাদিস দিয়ে অসংখ্য মাসায়েলের সমাধান করে তো মৌলিকভাবে ওরা পরে মৌলিকভাবে শয়তান দিনের শরীয়তের মাঝে তিন ধরনের গর্বর তিন ধরনের ক্ষতি করার চেষ্টা করেছে কয় ধরনের এক নম্বর ক্ষতি হচ্ছে এই কোনটা নবীর কথা আর কোনটা নবীর কথা না এটা যেন মানুষ না বুঝতে পারে এই জন্য জাল হাদিসের ব্যাপক প্রচলন করে এটা শয়তানের একটা কি ষড়যন্ত্র আরেকটা একটা ছিল আমি সবাই পেলে বলতাম যে কোরআন করিমের অসংখ্য এরকম আয়াত আছে যেটা বাহ্যিক ভাবে মনে হবে একটা আরেকটার বিপরীত হাদিস আছে যেগুলো একটা আরেকটার বিপরীত তো শয়তান চিন্তা করলো অন্য সাধারণ আর ঠিক মতো সংরক্ষিত হয়ে আসতে পারে একজন থেকে যদি দুই কথা পাওয়া যায় তাহলে সন্দেহ হয়ে যাবে না যে হুজুর এই কথাটা কোনটা বলছেন সন্দেহ হয়ে যাবে না তাহলে तीन नम्बर ष हादीर सठिक मर्मार्थ मौलिक उदेश्य कुलता आसने की उद्देश्य এইটা যেন সাধারণ আছে কিন্তু মশার মশালা নাই ভীমুলের মশালা নাই পিপিলিকার মশালা নাই সুতরাং ইসলাম ধর্মটা অপূর্ণাঙ্গবে না তাহলে সে আরেকটা ষড়যন্ত্র শয়তান করেছে শয়তান বা ষড়যন্ত্র ষড়যন্ত্রের এক নাম্বার ষড়যন্ত্র নস্বাদ করে দিয়েছেন মহাদিস আল্লাহ রব এক ধরনের मानुष के मध्य मुजाहिद के दाड़ कर दिल जा पानी दूध के दूध आलदा कर दिए रसल करीम सल्लाम प्रत्येक बाणी के प्रत्येक कथा के सूत्र सह হাঁটত কিভাবে করিম সাল আলামের হাদিসকে জাল হাদিস থেকে রসুলের হাদিসকে হাদিস থেকে রসুলের হাদিসকে বানুয়াট হাদিস থেকে পৃথক করে রসুলি করিম সাল্লাহ আলিয়ালের হাদিসকে একদম সন্নি করে লিখিত করে দিল মহাদিস বাকি রইলো আর দুই ষড়যন্ত্র মোতারে হাদিস উপস্থাপন করে নবীর আনিত দিন সংরক্ষিত নাই এটা প্রমাণ করা এবং দিনটা অপূর্ণাঙ্গ না। এই কোনটা এখন আমল যোগ্য এক হাদিসের ভিতরে এক হাদিসের অন্দরে কত মাসালা নিহিত আছে পূর্ণাঙ্গ শরীয় फुकाय कैराम बसाय कैराम कारण शयान एक षड़ नस्त कर क्या এই জন্যই না করে দিয়েছেন এই জন্য বর্তমান সময়ে দেখবেন শয়তানের দোসর রায় শেষ মুহাব্দিথিনের উপরে খুব মোহাবত কিন্তু ফুকায়ে কেরামের উপরে খেপা ফুকায় ক্যারামের উপরে মামামের উপরে ক্ষিপ্তা অর্থাৎ যে সকল মশালা কোরআন এবং হাদিসে মনসুস না ওই সকল মশালায় আমরা ইমামের অনুসরণে কার অনুসরণ করি ইমামের অনুসরণ করি না আমরা করি যেমন সেই মহিলা চার মাস ১০ দিন তার স্বামীর গৃহে থেকে ইদ্যত পালন করবে তাহলে যেই মহিলার স্বামী মারা যায় তার ইদ্যত কতদিন এই আয়াত বলতে চার মাস দরকার আগে যেন তাকে বের না করা তবে কি বোঝা যাচ্ছে যে মহিলার স্বামী মারা যায় তার ইত কতদিন এক বছর না তাহলে সুরে বাঁকরের এক আয়াত বলতেছে যে মহিলার স্বামী মারা যায় তার ইজত চার মাস দশ দিন আবার সুরে আরেক আয়াত বলতেছে ওই মহিলার ইজ্জত কতদিন এই সকল বিরূতপূর্ণ বাহ্যিক ভাবে যেই সকল বিরূতপূর্ণ আয়াত রয়েছে ওই সকল বিষয়ে বিশেষজ্ঞ ব্যক্তির অনুসরণে আল্লাহর শরীয়ত মানে তাদের অনুসরণের শরীয়ত মানে যেমন আবুদাউদ এবং তিরমিজি এই দুই কিতাব পড়লেই আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে এক জায়গায় দেখবেন আমি জুড়ে পড়ার কথা পরেই আসছে আমি আস্তে পারার কথা এক জায়গায় ইমামের বিজনেসে বাজে পড়ার কথা আবার নিষিদ্ধতার কথা এরকম হাদীসে ভরা যেমন ওয়াইল বিন হুজুর থেকে তিরমিজি শরীফের হাদীস এসেছে তিনি বলেন যে কুরআন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন فقال আমিন আমিন বলেছেন এখানেই আবার ওয়াইল বিন থেকে এসেছে واحافظ بها صوته رسول करीम সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রুল মাগদূবি আলাইহিম ওয়াল দাল্লিন তিনি আস্তে আমিন বলেছেন একই তিরমিজির হাদীস আবার বলেছেন আসতে হাদিস বিপরীত হয়ে গেল না বা বিপরীত হয়ে যায় এরকম যেই মশলাটা হাদিসে আছে। হাদিসে আগে তো বলেছিলাম হাদিসে নাই থাকার পরে বিপরীতমুখী হওয়ার কারণে এই সকল বিষয়ের ক্ষেত্রে মাসালাটা মনসুস অর্থাৎ পুরান এবং হাদিসে কিন্তু আল্লাহ এখানে বলতেছেন কি যখন তোমার নামাজে দাঁড়ানোর ইচ্ছা করো ছিলা বলে। আমাকে যদি কেউ এই পাশ থেকে তাহলে এখানে কি কি ধুইতে হবে পরিষ্কার বলা আছে কিন্তু মুজমাল অস্পষ্ট কি চেহারার সীমা পুরানে বলা এই সকল মুজমাল বিষয়ে অস্পষ্ট এই সকল বিষয়ে আমরা বিশেষজ্ঞ ব্যক্তির পথ নির্দেশনায় কার শরিয় মানি আল্লাহর শরীয়ত মানি আল্লাহ রবহাম আমরা আমাদেরকে এই সকল ফেতনাবাজদের ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করুন এবং ভাবে ফোকায় উম্মা এবং মুস্তাহিদিনরা আমাদেরকে দিনের শরীয়তকে বুঝিয়ে গেছেন যে ভাতৃত্ব বোধ আছে সেটিকে রেখে আমরা যারা তাদের দু একটা কথা শুনে আমার বড় আফসুস হয় দু একটা বাংলা বুহারি পড়ে আর দুদিনের বিন মাদানির বক্তব্য শুনে আপনি এ যে সকল ওলামায় কালাম আপনার মাথায় পিঠে মোনাফে বক্তব্য শুনে ওই সকল মহাদিফদের ওই সকল শাইকুল হাদিসদের ওই সকল পীর মাসায়কদের বিচারের কার গড়ায় আপনি দাঁড় করিয়ে দেন বড় আশ্বস লাগে বড় আশ্বস লাগে বে যেই ছেলেটাকে আমি এরকম অসংখ্য ছেলেকে দেখেছি আমার কাছে এসে বরিশাল মেডিকেল কলেজের একজন অধ্যাপক তিন চিল্লাওয়ালা আমার কাছে এসে বলতেছে যে আমার সন্দেহ হয়ে গেছে যে শিল্লা ঠিক আছে কি না আমি তাকে বললাম আপনার মুখে যে সুন্দর দাঁড়িয়ে এটা কে রে কেন রেখেছেন সে বলে আমি সিল্লায় গিয়েছিলাম এই জন্য রেখেছি আমি বললাম মাথায় যে পাগড়ি এই পাগড়ি কে উঠিয়েছে সে বলে তা উঠিয়েছে আমি বললাম আপনি যে আপনার শরীরে যে সুন্নতি পোশাক এই পোশাকটা কে উঠিয়েছে সে বলে তিগের চিল্লা আমাকে আমার মুখে আমার মাথায় দাঁড়িয়েছে আমি তাকে বললাম শরীর থেকে বাঁচতে হবে সুন্না অনুসরণ করতে হবে এই আবেগটা এই আবেদনটা আপনার ভিতরে কার মাধ্যমে এসেছে সে বলে ফিল্লায় গিয়ে এটা শিখেছি আমি তাকে বললাম যারা আপনার মাথায় পাগড়ি উঠিয়েছে তাহার দুই দিন ধরে দুই বক্তব্য শুনে তাদেরকে বিচারের কাজ করায় দাঁড় করাতে আপনার সামান্যতম বিবেক বাঁধে আপনার বিবেকটা এক যে সকল পীর মশায়ের বিরুদ্ধে কাজ করা শিখালো তাদেরকে দুইটা কথা শুনে দুইটা বাংলা অনুবাদ করে বুহারির দুইটা ভুল অনুবাদ করে দিয়ে আপনি সেই সকল সাইকুল হাদিসকে যাদের সারা জীবনের কাজে হচ্ছে হাদিস পড়া বুহারি পড়ালো তাদের কাজে হচ্ছে হাদিস পড়া ফিকা পড়া মানুষকে দিনের কথা শেখানো তাদেরকে দাঁড় করে দিলেন তারা কোরআন মানে না তারা হাদিস মানে না তারা দিনের শরীয়ত মানে না তারা রসুরের দুশ্মন এমন এমন এমন আহমকি মার্কা কাজ এবং এমন মুনাফি কি মার্কা কাজ না করার আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক